সামনে পরানু হাদী থেকে মূল্যবান ব্যাক করবেন হজরত মৌলানা আব্দুল মোমিন সাহেব হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মোমিন সাহেব অত্র মাদ্রাসার সত্র জমাতে আসসালামুকুমত আলহমদুল্লা হি কফা মুহিল কবতু কমী মিন শঙ্ক 17. وَلَتُسْأَنُّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ 18. <تسألن يومئذن عن النعيم> وَقَالَ تَبَارَكَ وَتَّعَالَى فِي آيَةٍ أُخْرَى 19. وَلِسَانًا <وشفتي> وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين দয়া করে মায়া করে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাপসির করার মাহফিলে রুহানি হাসপাতালে ভর্তি হবার তৌফিক দান করলেন সকলেই শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ दोदेश देश কিছু কথা বলার জন্য আমরা সাহসকে বৃদ্ধি করার জন্য আমরা উচ্চ বিষয় আস নেদের সহবত আমরা অনেকেই জানি এবং বুঝি আমরা এই দুনিয়াতে থেকে আল্লাহর শান্তি থেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত কেন আমরা কোন কোন কারণে আল্লাহর রহমত থেকে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত এটা আমাদের জানা দরকার কেউ গাড়ি ভালোবাসে কেউ বাড়ি ভালোবাসে বিভিন্ন জন বিভিন্ন জিনিসকে ভালোবাসে প্রকৃতপক্ষে আল্লাহকে রসুলকে পাবো জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আল্লাহর জানলাতে কিভাবে যেতে পারবো আল্লাহর দিদার কিভাবে পাবো এই চিন্তা চেতনা আমাদের অনেকের মাথার মধ্যে এখন আসে নাই কথা ঠিক কিনা আমার বন্ধুরা আমার আমরা कुरान आलो दूरे देर थे के वनेक दूरे मानुष जो बंदा क्या बंदा जो कुरान तेलर आयात क्रन हरफ गलो चो दिए देखते थके कुरान कारण कुरान भलो आंदार कलबे भूर आई नूर जो एडजस्ट है एकत्रित है তখন বান্দার কলবীর ভিতরে মাওলার প্রেম জ্বলে ওঠে কথা ঠিক কিনা আল্লাহ বলেন বলেন্লা আমার বন্ধুর আমার আল্লাহ রব্বল কোরআন হলানুর কোরআন হল আলো ওই আলোর প্রতি যে ধাবিত হবে সে যে ব্যক্তি ওই কোরআনকে মোহাবত করবে ভালোবাসবে সে ব্যক্তির কলবের ভিতরেও যে একটা নূর আছে আলো আছে সে ব্যক্তির দুই আলো যখন একত্রিত হবেন সে ব্যক্তি করণের মাধ্যমে আমার আল্লাহ রে পেয়ে যাবে বলেন সোহান আমার যে ব্যক্তি আল্লাহ কে বলে আল্লাহ রসুল কে বলে কিন্তু আমার আল্লাহ কে কোনদিন দেখলাম না রসুল কেও কোনোদিন দেখি নাই রসুলের জামানায় যে সমস্ত মানুষগুলো রবিকে মহাব্বত করেছে বলবে সে তারা জান্নাতি হয়েছে কথা ঠিক কিনা বলেন বাইর আমার পন্দুর আমার ইতিহাস করলে দেখা যায় আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে পণ্টন করে দেওয়া হয় তারপরে জীবনের আমলের পাল্লা বারে হয়ে যায় বলেন কথা ঠিক কিনা বাইর আমার আমার সেই আবু বকর আমরা জানি হুজরে পাকসল্লাবু আলিম আসসাল্লাম কত বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন জবাব দেন কত বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন তেষট্টি বছর বয়সে থাকিয়া সেই নবীকে ভালোবাসিয়া মহাব্বত করিয়া হজত আবুবাদু তার বছর বয়সে কাল করেছেন বল্লা এটা কিসের কারণে স্বাগতের কারণে हजरत उमर फारूक रबील्ला तिर बस बेकालोहानल्लाह पल बैराम बंदुरस्लिम साए ইফাদতুল মুসলিমের ভিতরে ব্যাখ্যা এলাকা হয় আবু বকরাল মৃত্যুবরণ করেছেন বলেন সুবাহ আমরা তার থেকে জানতে পারি বুঝতে পারি যে ব্যক্তি আল্লাহ সঙ্গে বন্ধুটি স্থাপন করবে বন্ধু সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর বন্ধু হয়ে কবরে যাবে কথা ঠিক কিনা এই দরবারে কতগুলো মানুষ জীবনে আসলো কতগুলো মানুষ থেকে চলে গেল আল্লাহরে গেল মদ খাইতো গাঁজা খাইত কত রকমের জিনা ব্যবসারের ভিতরে লিপ্ত থাকতো কিন্তু এই দরবারে আসিয়া আল্লা বলাদের সিনার সাথে দর্শন লাগাইয়া সেই ব্যক্তিও আল্লাহলা হইয়া কবরে গেছে কথা ঠিক কিনা আল্লা রে ধরে অবশ্যই আমরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইয়া জান্নাতে চলে যাব বাইর আমার বন্ধুর আমার কিছুদিন পূর্বে আমার আমার সাইকের একটা বর্ণনা শোনালেন আমরা সায়কের ভিতরে জাল্লার কত প্রেম কত ভালোবাসা কত মুহাততো কি খাইত ভাই গাঁজা খাইতো হঠাৎ করে আমরা শাইক কে দাবাত করে তার বাড়িতে নিয়ে গেলাম বাইরে আমার বন্ধুরা আমার সাইক ওই বান্দার নিকটে গিয়া দিয়ে মোসাফো করে ওই বান্দাকে আমার সাহেব বুকের সাথে জড়াইয়া কলা কলি করেছেন মোসাফা করেছেন ওই গাঁজা খোর গাঁজা খাইছি সিনার সাথে সিনা লাগাইল মনে হয় যেন আমার কলবের ভিতরে কি যেন একটা মেডিসিন ঢুকাইয়া দিল বলেন সুবাহ আল্লাহর বান্দাবাই মুহূর্ত থেকে গাজা খো বন্ধ করে পাক্কা নামাজি হয়েছে সে বেচারা বলেন সুলা খান বাইর আমার বন্ধু আমার এই দরবার নিয়ে আপনি আসেন একমাত্র আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর সানিদ্ধ অর্জন করার জন্য আল্লাহর জন্মাতে যাওয়ার জন্য বাইর আমার বন্ধু আমার এই দুনিয়া আমি আপনার থাকবো না সবাইকে আমাদের চলে যেতে হবে আমার দাদা যাত্রী বাবা সকলে যাত্রী আমি যাত্রী কিভাবে আমরা আল্লাহ রব্বুল আলমিন কে পাবো কিভাবে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়া থেকে জন্মাতির সার্টিফিকেট নিয়ে যেতে পারবো সেই চিন্তা আমার মাথার ভিতরে থাকা দরকার কথা ঠিক কিনা ঠিক কিনা কথা যারা ঘুমিয়ে আছে এখনো তারা বলতেছে কি আমার বন্ধুর আমার সাথে দেখা করতে গেছেন দেখা করতে এসে বলতেছেন আব্দুল ভাই আমার সাহেব যে কত বড় শাহেক এই শাহেক জীবনে কোনোদিন কোথাও খুঁজে পাওয়া যাবে না আমার শেখ আমার সাথে হাত ধরে বলতেছেন আল্লাহর বান্দা তুমি তো দরুদের আমল কমিয়ে দিয়েছ তুমি দরুদের আমল চালু করে দাও তোমার ভিতরে দরুদের আমল কমিয়েছে আল্লাহর বান্দা দিনার বললেন ভাই এত সুন্দর শুক্র আদায় করা দরকার তার সবত আমাদের বেশি বেশি কাটানো দরকার আল্লাহর সাথে দিদার আমরা কারা কারা পাই একটু হাত উঠাই ভাই আল্লাহ আমাদের সবাইকে কোমল করে না রেখে আমরা আল্লাহর সাথে দিদার পেতে চাই আমার কবি বলেন মাওলার সাথে মাওলার সাথে মিনতে কি তুই চাহিস বন্ধু বল আল্লাহ রী হাত ধরিয়া চল হাবা মালার সাথে মিলতে কি তুই চাহিস বন্ধু বল হাত রসুলপুরের চল মাওলার সাথে করিবার মাওলার সাথে প্রেম করিবার একটি মাত্র প মাওলার সাথে প্রেম করি রে বাড়বে মনোবল রসুলপুরি ডানার সাথে রসুলপুরীর সাথে ডানা মিলে ওড় রসুলপুরের রুহের জোরে আপন ভাগ্য গড় রসুলার সঙ্গে ডানা মিলে ওড় রসুন পুরীর রুহের জোরে আপন ভাগ্য গড়ো ডিগ্রি দারি যদি ডিগ্রি দারি যদি বিলীন করো রসুলপুর পায়ে করিবে রসুলপুর থেকে তার থেকে বেশি বেশি ফয়জ বর্ক অর্জন করার তৌফিক দান করেন সকল আমি আমি সবার কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সাথে এমন করবার তৌফিক দান করেন আসসালাম